বিস্মিল রহম্যান রহীমিনিস রহম্যানিম ইম সুবি ওদনুজুমু কদর ও জিবুস ও ইদল ই ওদল উহ ওদল বিহারু সুজি রৎস ও ইদনফুস ইজৎস ও ইদল মত بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء ও শিরস الجحيم سعرت ও সী রৎ علمت نفس ما অ নহুল رَسُولٍ রসুল ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ مُطَاعٍ ثَمَّ أَمِينٍ وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ ম্যা হু আলবি ধনি ও ম্যা হু অবি কৌলি শুতির ইনচন্ ইংলি খুল ইলম লিমি কু এস্তি ওমস ঊন ইল অম্ল ইস الله হ বসমি রবীন মহম্মিন আউলাইন الجبال রহমান দাল আসা হত্তেলাত বায়েদাল অহুস হসেরাত, ওদাল বেহা ও সুজ্্যরাত বাইদাল নফু সযু জাত। ওইদালমা উদাত ও সু এলাত বেইয়ে যাম্বে কতিলাত ইজাল সহফ নষরাত ওইজাসামাও কোষতাত ওইদাল জাহী মচু আইরাত ওইদাল জান্নাত উজলেফাত। আইলেমাত নাপ সম্মা আহদারাত মহানলা সমস্তপ সংসা। জেল্লা দুনিয়া আখেরাতের মালিক যিনি যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমনি দুনিয়া আর একটি সমাপ্তি রেখেছে। যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে এবং আখেরাত পরকালকে আমাদের দিবস কায়েম হবে যে সময় সবকিছুর সুবিচার কায়ে করা হবে আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান এবং আল্লাহর দিনের প্রতি ইমান এবং বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ইমান এবং বিশ্বাসের দিক হচ্ছে আখেরাতের প্রতি ইমান যেটি ইমানের পঞ্চম বাইস্তালাত এবং সাল্লাম নাজিল্পিনে মোহাম্মদ রসুরল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি যিনি বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য সেই কেয়ামতের দিনের ভয়াবহতা যা কিছু ঘটবে এ সম্পর্কে কিছু জানতে চাই তাহলে যেন এই কয়েকটি সুরা যেগুলির তাফসির আজকে হবে সুরায়ে সুকের আর তারপর এজাসম ফারত ইনফেতার এবং সুরায়ে ইন এগুলি পড়তে বলেছিলাম যাতে করে সেই দিন মানুষ ভুলে না যায় আখেরাতকে যদি মানুষ ভুলে যায় তাহলে জীবনে সংশোধন নিয়ে আসতে পারবে না মানুষের সংশোধনের একমাত্র উপায় আল্লাহ বিশ্বাস তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেখানে পালাই না কেন আর যা কিছু করি না কেন তাঁর কাছে হাজির হইতে হবে এবং এমন একটা দিনে সেখানে আল্লাহ হাজির করবেন যে দিনের নাম হচ্ছে অমুল কয়ামা সেখানে সবার বিচার হবে আজকে আমার হক মেনে নিতে পারে আপনার হক কেউ মেনে নিতে পারে কিন্তু সেই দিন হয়ে সে দাঁড়াবে এবং আমার আপনার সামনে সামনে জালেমকে জাহান্ন নিক্ষেপ করা হবে উচিত শাস্তি বদলা দেওয়া হবে এই বিশ্বাস মানুষের মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে যতই আপনি অত্যাচারিত হন না কেন এই মুসলিম জীবনে সবসময় শান্তি আছে মুসলিম জীবনে সুখে ও শান্তি আর শোকেও শান্তি দুঃখেও শান্তি রয়েছে আমাদের তফসির ধারাবাহিক চলছে আজকে সুরায়কবীর করব। আর তারপরে ইনশাআল্লা ফারাতের তফসির পেশ করব ছোট ছোট দুটি সুরা এই সুরাগুলি সম্পর্কে মুসনাদে আহমাদ এবং তির মিজিতে একটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল বলেছেন কেউ যদি পছন্দ করে যে কেমত সে সচক্ষে দেখবে দুনিয়াতেই যদি কেউ কে আমি তাহলে জানো মাঝে মাঝেই পড়ে মাঝে মাঝেই যেন স্মরণ করে পড়ে সুরা মানে এই দিয়ে যে এই সুরাগুলি শুরু হয়েছে আর ওয়েজ আসামাউন শাক এই তিনটি সুরা পড়তে বলেছে শুধু তেলা করলে কিছু বুঝতে পারবেন সারা জীবন বিরতিহীন তেল আওয়াত বিরামহীন তেল আওয়াত করেন তাও কিছু বুঝতে পারবেনা কোথায় কেমন দেখলাম তাই না তাহলে বুঝা যাচ্ছে যে কোরআন আল্লাহ নাজ অর্থ বোঝার জন্য কোরআনের সীমাহীন বরকতের একটা দিক রয়েছে কারণ কোরআন আল্লাহর সিফাত আল্লাহর গৌন তো আল্লাহ রহমত সীমাহীন যেমন আল্লাহ সীমাহীন ধারণার বাইরে আপনার কল্পনার বাইরে এই আল্লাহ সম্পর্কে আল্লামাদের জ্ঞান না দিলে আমরা উপলব্ধি করতে পারতাম না তেমনি আল্লাহর গোনাবলী আল্লাহর বাণীর যে রহমত বরকত এবং তার উপকারীটা সীমাহীন তার একটা দিক হচ্ছে যে কোরআনকারী লাউ করলে প্রত্যেক অক্ষরে অক্ষরে কিন্তু আল্লাহর কালাম সম্পর্কে না কোনো লাভ আপনার জীবনে হবে না শুধু এইটুকু করে আজকাল অনেক মানুষই আছে মুসলিম সমাজে যা কোরআনের অক্ষরের হক আদায় করেছে শব্দের হক আদায় করেছে কিন্তু কোরআনের হক আদায় করে নাই জি কোরআনের অর্থে করেনি কোরআনের বিষয়বস্তুর হক আদায় করেনি কোরআন এর হক আদায় করেনি অর্থাৎ যারা কোরআন মুখস্ত করে কোরআন হাফেজ কারি হয় আর কোরআনের প্রতি আমল করে করেনা যত্নবান নয় এবং কোরআনের বাস্তব জীবনে হ্যাঁ সেটা মানে বাস্তব জীবনে রূপ দেয় না কোরআন কি কোরআন হচ্ছে তৌহিদ কোরআন হচ্ছে সন্না কোরআন হচ্ছে আল্লাহ রব আলম আনুগত্য কোরআন হচ্ছে রসুল আনুগত্য ইত্যাদি এসব বিষয় অর্থ বুঝবে তাইলিতে হবে তো এইভাবে কোরআন পড়তে হবে যেইভাবে আল্লাহ রবুল্লা আলম কোরআন পড়তে বলে সাহাবিরা না বোঝে তার কোরআন পড়েনি বরং তাদের মাতৃভাষায় কোরআন তারপরে আব্দুল্লাহ মসার বলছেন কন্ডা না না তা যা বোঝা আসরা আসরা আয়াত দশটা আয়াত পার করে এগারো আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত সেই আয়াতগুলি গুলি মুখস্ত অর্থ বোঝা তফসির বোঝা এবং তাতে কি এলম রয়েছে আমল রয়েছে এলম এবং আমল আমল করার চেষ্টা করতাম একটা একটা একটা করি তারপরে তখন আবার মুখস্ত করো আবার অর্থ বোঝো আবার আমল করো হচ্ছে শুধু খতম আর খতম কত খতম হচ্ছে পাঁচ খতম আমল কিছুই নেই আর এই সুরাগুলি নাজল হয়েছে যে সুরার মূল বিষয়বস্তু হচ্ছে দিবস আখেরাত জি হ্যাঁ এবং সুর জি। সাহায্য যা কিছু বলছেন তোমাদেরকে হে মানুষ তা আল্লাহর পক্ষ থেকে নাজল কিত যা মান্নবর ফেরিস্তা জিবাই সাল্লাম যিনি বিশ্বস্তি তিনি নিয়ে আসতেন আকাশ থেকে লহে মাহফুজ থেকে এই বিষয়গুলো রয়েছে মহান আল্লাহ সাদ করেছেন বিসমিল্লা রহমান রহিম এই যে শামস কবাত শামস মানে সূর্য জানাই আছে আর এখান থেকে এই সুরার নাম কি হচ্ছে তকবীর তকবীর মানে জি গোটানো প্যাঁচানো যাই বুঝেন পাগড়ি কি করি হ্যাঁ মাথায় প্যাঁচাই বা লেপ্টাই এটাকে তেকবিরুলা বলা হয় পাগড়ির কি করা মাথায় লেপটানো এখান থেকে শব্দটি এসছে তো সূর্যকে তাই করা হবে অর্থাৎ স্মরণ করো এখানে একটি ফেল আমর। উজ্জ্ব রয়েছে যেখানে করান সেই সময় গুলিকে স্মরণ করো সেই করো হে মানুষ সেই মুহূর্তগুলিকে স্মরণ করো সেই অবস্থাকে স্মরণ করো যেদিন কি হবে এজা শ্যামস কুবের যখন সূর্যকে লেফটিয়ে দেওয়া হবে সূর্যকে গুটিয়ে দেওয়া হবে পেঁচিয়ে দেওয়া হবে বিশাল সূর্য এবং সূর্যের কিরণ হ্যাঁ সূর্যের যে তাপের প্রখরতা রয়েছে সব কিছুকে শেষ করে দিয়ে যেমন ভাঁজ করে গুটিয়ে রেখে দেওয়া হয় লেফটিয়ে রেখে দেওয়া হয় তাই করা হবে আর তারপরে কি হবে যে এই সূর্য আর চন্দ্রকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে জানাবি সাল্লামের একটি এর মাধ্যমে কি বোঝানো হবে মানুষকে যারা সূর্য পূজা করেছে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে যদি ফেলে সামনে মানব জাতির সামনে তাহলে যারা দু আড়াই হাতের মূর্তি পূজা করেছে সাড়ে তিন হাতের মানুষ ওই পীরে কি বলে মারা গেছে কবর মাজার পূজা করেছে তাদেরকে এটা বোঝানো হবে যে সূর্য ছাড়া তোমাদের পীরও বাঁচতে পারত না যে কয়েকদিন বেঁচেছে আলো আর সূর্য দিয়ে উপকৃত হয়ে বেঁচেছে সূর্য না থাকলে কিছু পেত না বাসতে পারত না খেতেও পেত না এক মুহূর্ত জীবন যখন সূর্য যদি ঠান্ডা হয়ে যায় তবুও বাঁচবে না কোনো সৃষ্টি আর সূর্য যদি কাছিয়ে নিয়ে আসা হয় পৃথিবীর আর একটু তাও কিছু বাজবে না পৃথিবীর সেই সূর্যকে যাহান নামে ফেলে তাহলে তোমাদের এখন দেখো যে তোমার দেব দেবের এখানে ক্ষমতা চলছে না বড় বড় জাহাজ নিয়ে জাহাজ হুজুর আসছে কোন ক্ষমতা নেই লেমানিল মুলকুলিয়ামিদুল কাহা একমাত্র अप्रतिदी अल कहार जिन आल्ला घोषणा ममस सूर्य रेज सूर्य ग्रीष्मकाल ताप के बला मीन फे जान জাহান একটা অংশ বানিয়ে দেওয়া হবে এই সূর্যকে জি হ্যাঁ এই বলছে হবে গুলিকে আমাদের কাছে জাহান্ন হবে চিন্তা করেন তাহলে নজুমুন কে রাত নুজুম নাজিমের বহু বচন इनकदारा मान आलोहन झरे पड़ा इनकदार आलोहीन हो जाओ पड़ा সেগুলি এক কথায় এসবগুলি ধ্বংস হয়ে যাবে কথা বলা হচ্ছে ওয়াহেদ না জামা এক বচন না বহু বচন বহুবচন জামা কিসের জাবালের জাবাল একটি পাহাড় পর্বত আর জেবাল অনেক পর্বতমালা যখন পাহাড় পর্বত গুলিকে সুইয়েরা চলমান করা হবে চলতে থাকবে দ্রুতবেগে হ্যাঁ মেহের মতো ধোঁয়ার মতো এত ভারী এত শক্তিশালী এ পাহাড় যে পড়তে থাকবে চলমান থাকবে অর্থাৎ অস্তিত্বহীন হয়ে যাবে এভাবে গিয়ে ধ্বংস হয়ে যাবে অস্তিত্ব এমন গর্ভবতী উ বা গাভীর উটনী কি যে পূর্ণ হ্যাঁ গর্ভ ধারণ করেছে দশ মাসের হয়ে গেছে দশ মাস হলে ফুল सबारे गुरुत्वपूर्ण मूल्यवान ना थकल गाभी तो आभी जदी दो तीन मास কি থাকে গরভতী থাকে অত দাম নেই কিন্তু এখন সাত আট মাস এই দু চার দশ দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে ওর দাম অনেক বেশি ঠিক না বাড়ি নিয়ে যেয়ে গিয়ে কালকে বাচ্চা হয়ে যেতে পারে আর তখন থেকে দুধ পাবো আজকাল তো খাঁটি দুধই পাওয়া যায় কত মূল্য কত গুরুত্ব তাহলে তাই না যারা বাড়িতে গরুগাভি কুষে তাদের কাছে এত গুরুত্বপূর্ণ উঠ এই আজকালে বাচ্চা হবে পূর্ণ গর্ভ করে ফেলেছে এখন দশ মাস হয়ে গেছে নার্সিং হসে শুরু করে কোন খবর থাকবে না যে আমার গাভিন উঠনি কোথায় গেল ওই দিলো এই সার উত্তেল সাব্দিক অর্থ হয়ে গেল অত্তেল এখান থেকে তাতিল এখান থেকে তাতিল এখান থেকে ছুটি এই যে মাদ্রাসা স্কুলের ছুটি আরবিতে কি বলে দুটি শব্দ বলা হয় আরব দেশগুলিতে এজাজা বলা হয় আবার কি বলা হয় হ্যাঁ ঔতুলাতুন বলা হয় অতুলাতুন মানে ছুটি বেকার ব্যক্তিকে মানুষ বেকার নাই কিন্তু আজকাল হ্যাঁ চাকরির পিছনে মানুষ ছুটেছে আর চাকরি ছাড়া মনে খেতে পাবো না যার ফলে যদি পড়াশোনা পড়াশোনার আর লেখাপড়া করার উদ্দেশ্য হয়ে গেছে কোন একটা চাকরি বাকরি পাওয়া যাতে রুজি রোজগার হয় পড়া আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠার জন্য না। লেখা পড়া প্রশিক্ষণ তর্বত নেওয়ার জন্য মুসলিমের মতো মুসলিম হওয়ার জন্য নয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য নাই লেখাপড়ার টার্গেটই চেঞ্জ হয়ে গেছে আজকাল কেমন ফ্যাসিলিটি আছে কেমন কাজের সুযোগ সুবিধা আছে বলছেন আজকাল আজকে এই সাবজেক্ট এর খুব ডিম্যান্ড আরে কিসে ভর্তি হয়েছে আপনার ছেলে বেকার পড়াশোনা করে লাভ নাই কাজের কোনো জায়গা পাবে না বলছেন না। তাহলে বুঝতে পারছি আজকাল মানুষ এমন পয়সামুখী হয়েছে এইজন লিখাপড়া করে সব অমানুষ থেকে যাচ্ছে মুসলিম হওয়া অত দূরের কথা আর ইমানদার হওয়া দূরের কথা আল্লাহর সাথে সম্পর্কিত হওয়া দূরের কথা শিক্ষা তো নেই সব আর শিক্ষা কাঠামোতে আর শিক্ষা ব্যবস্থায় আর সিলেবাসে কিন্তু মানুষের হতো মানুষ সেও আসে না অমানুষ আসছে বড় বড় ডিগ্রি হ্যাঁ অথচ বহন করে হয়েছে বড় বড় ডিগ্রি লাভ করেছে কিন্তু আদর্শহীন মানুষ সালাফ সালাফে কাছে মুসলিম আলামাইকের কাছে শিক্ষা মানে পেট না শিক্ষা মানে পেট শিক্ষা মানে পয়সা শিক্ষা মানে ইনকাম সোর্স এটা এই দু আড়াইশ বছর থেকে শুরু হয়েছে খুব বেশি হইলি এর বয়স এর আয়ু মাত্র দু আড়াইশ বছর তার আগ পর্যন্ত সমস্ত মুসলিমদের ধারণা এটা ছিল এবং এমনকি মানব জাতির ছিল যখন ইউরোপার জন্য মানুষ করার জন্য পাঠাইতো যে আমাদের কাছে মানুষ করার ব্যবস্থা নেই ছেলেমে মেয়ে অমানুষ হয়ে থাকে যাবে সুতরাং এদেরকে মানুষ করার জন্য যা মুসলিমদের কাছ থেকে কিছু শিখে আর এখন কোথায় বেশি হ্যাঁ টাকা পয়সা আছে কোন বিবেক আছে সেজন্য একটু মানুষের মতো আচরণ করে আর না হলে ইসলামের টাচা আছে কোরআন সন্ন্যায় একটু টাচে ইসলাম কিছু শিখেছে সে আর পালন করার চেষ্টা করে সেই জন্য একটু মানুষের মতো মানুষ হয়েছে হয়তো আর না হইলে শুধু রূপ চেহারাতে মানুষ শিক্ষা দিয়ে এই শিক্ষা দিয়ে কখনো এখনো কারো যদি চাকরি বাকরি না থাকে কাজকর্ম না থাকে পড়াশোনা করে এদিকে ঘুরে বেড়াচ্ছে তো কি আমরা বলি যে আমি ভাই বেকার হ্যাঁ আর আরব কি বলে আতেল আনিল আমল কাজকর্ম নেই কর্মহীন কর্মহীন জীবন যাপন করছে আর ওরা আতলান ব্যবহার করে না আতলান ব্যবহার করে উতলা থেকে আতলান এই যে উত্তেল এসার উত্তেল হ্যাঁ ছেড়ে দেওয়া হবে জি কখনো ভরক্ষেপ করা হবে না যে আমার দশ মাসের গর্ভবতী উঠনি আছে সেটাকে রাখি কাজে আসবে ছেলেমেয়ের কাজে আসবে দুধ পাবো দাম বাড়বে একটা বাচ্চা পাবো বা দুটো বাচ্চা পাবো ইত্যাদি না বিপরীত ওখান থেকে ইন্স ইনসানকে মানুষকে কি বলে এন্স মানুষকে মানুষ এই জন্য বলে যে মানুষ জি সংসর্গ পছন্দ করে মানুষ মানুষের কাছাকাছি দেখেন মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন কোন একটা চেনেন না আর এমন যেখানে সাথে দেখা হয়েছে আপনি এমনিতে দৌড়ের সাথে কথা বলা দরকার না আমি আমার কাজ করি না অবশ্যই একটু পরিচয় নেবেন পরিচিত হওয়ার চেষ্টা করবে এটা আপনার স্বভাব এইভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এই জন্য অমাসম ইনসান ইনসেহি কবি বলছেন যে ইনসানকে ইনসান এই জন্য চেষ্টা হয় এটা হচ্ছে মানুষের প্রকৃতি স্বভাব পক্ষান্তরে বন্য পশু হচ্ছে এর বিপরীত বন্য পশু আর এক পশুকে দেখলে কি করবে হয় পালাবে যদি কমজোর হয় আর যদি কমজোর না হয় তাহলে আক্রমণ করবে গৃহপালিত পশুকে বলে হাই ওয়ান ইনসি পোষ মানে যেই জীবজন্তুগুলি পশু পাখিগুলি পোষ মানে হাই ওয়ান ইনসি বলে আর যেগুলি পোষ সাধারণত পশু মানে প্রশিক্ষণ পরে সেটা আলাদা কথা দূরত্ব কাছাকাছি হেওয়ান ওয়াসী বলা হয় তো এখানে ওহুস ওয়াসের বহু বচন বলে বোঝা হয়েছে বন্য পশুকে বোঝানো হয়েছে বলা হয়েছে বন্য পশু হোসেরাত মানে হাসর মানে সমবেত করা একত্রিত করা এইজন্য জন্য মাঠকে আমাদের বাংলাতে আমরা কি বলি হাসরের মাঠ বলি হাসরের ময়দান ও আরবি যদি উর্দুতে ব্যবহার হচ্ছে আর বাংলাতে ব্যবহার হচ্ছে আরবি শব্দ আর হাসর হচ্ছে আরবি শব্দ হাসরের মাঠ একত্রিত হওয়ার মাঠ এটা হচ্ছে হাসরের ময়দান ময়দানুল মাহাসর মাহেশর মানে হাসরের স্থান ইসিমজার কি করা হবে লোকাল করা হবে বন্য পশু আর বনে থাকবে কারণ কেমত শুরু হয়ে গেছে এখন ধ্বংস হতে যাচ্ছে এই অবস্থায় এখন ধ্বংস শুরু হয়ে গেছে বড় বড় লক্ষণ প্রায় শেষ হয়ে গেছে পশ্চিম দিক সূর্য উঠে গেছে হার ও সুজেরাত ছয় নম্বর যখন সাগর গুলি কি বাহারের জমা বহু বচন হচ্ছে হার বা আবহর কোরআন করিমি দুটো রয়েছে বেহার জ আর আবহর হচ্ছে জামা কিল্লাত এগুলো ভাগ আরবি আবহর সেখানে আবহর বলা হয়েছে কোরআন কেমি লোক মানে ওয়াইজাল বিহার ও সূর্যেরা যখন সাগরগুলিকে গুলিকে করে উত্তাল করা হবে বা উদ্বেলিত করা হবে সাগরে আগুন লেগে যাবে স্থির সাজারিয়া মানে আগুন লাগিয়ে দেওয়া সাগর সব আগুন আর আগুন হয়ে যাবে সাগরের পানি আর এমন উত্তাল হয়ে যাবে যে একাকার হয়ে যাবে উত্তাল হয়ে এইটা হচ্ছে লোহির সাগর তো এটা হচ্ছে আপনার ভারত মহাসাগর তো এটা হচ্ছে উপসাগর আরব উপসাগর এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর এটা হচ্ছে অ্যাটলান্টিক তো এটা হচ্ছে প্রশান্ত सबकिछा एकाकार एक एक एक हो जागर पानी सागर पानी मिले आगन ले आया सागर पानी दुई रकम रही स्थल और पानी भाग जल तो पानी दुई रकम रही पानी और लोना पानी जी কিছু সাগর আছে মিলছে দূর পর্যন্ত চলে যাচ্ছে লোনা পানি মিষ্টি পানির মধ্যে ঢুকতে পার না মিষ্টি পানি লোনার মধ্যে ঢুকে না এটা থাকবে না তখন এমন উত্তাল হয়ে যাবে যে এক হয়ে যাবে সব পানি লোনা আর মিষ্টি সব এক হয়ে যাবে নদীর পানি আর সাগরের পানি এটা আর ছয়টি বিষয় রয়েছে কোনো মুফাস্তিন রা বলেছেন যে প্রথম ছয়টি পৃথিবী ধ্বংস হওয়ার আগের অবস্থা দৃশ্য কেমতের কাছাকাছি কেমত শুরু এখন ध्वस है तफसरि कसर उल्लेख कर प्रख्याल তিনি ওবাইবিন হওয়ার পূর্বে হবে এখন কেম হতে যাচ্ছে এই ছয়টি প্রথম আর ছয়টি বারোটা এখানে বর্ণনা করা হয়েছে জি নিদর্শন বৈনানা সফি আসিম মানুষ নিজের বাজারে ব্যস্ত থাকবে অনেকে পশ্চিম সূর্য দিকে তাকায় সবাই তাকায় তাই না আর তারপরে আজকাল আজকাল পৃথিবীতে ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকছে থাকছে না টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস লেখা থাকছে না হাসপাতালে তো থাকবে তো যদি যদি দেখে তার আগেও মানুষ কাজে ব্যস্ত ঠিক চাষিরা চাষের কাজে ব্যস্ত দোকান হলার দোকানে ব্যস্ত আর যানবাহনে যানবাহন নিয়ে ব্যস্ত রাস্তাঘাটে বোসাফির সফরে ব্যস্ত সব ব্যস্ত তার জীবন আর কত যে ব্যস্ত তার জীবনা আর কত দ্রুত এই ব্যস্ততা মানুষের বাড়ছে যাদের বয়স চল্লিশ সকাল বেলা চাষিরা ফজর আগে বা ফজর পড়ে সাথে সাথে মাঠে চলে গেছে সকাল নয়টা দশটা রোদ্র গরম হইতে হইতে সব কাজ বা সেরে বাড়িতে চলে সারাদিন হাটে ফাটে গেল ল কিনলো না ঘোরাফেরা করলো চাটা খেলে চলে আসলো শুয়ে গেল না কিছুক্ষণ ধর্ম দিতে একটা রেডিও ছিল অনেক গ্রামেও রেডিও ছিল তো বলছেন যে মানুষ নিজের হাটে বাজারে থাকবে ইজাহাবাজে হঠাৎ করে সূর্য আলোহীন হয়ে যাবে হয়ে যাবে কালোহীন হয়ে যাবে আকাশ থেকে পড়তে শুরু হয়েছে ধ্বংস হচ্ছে এইরকমই অবস্থায় থাকবে ঈদ ও জেবান আর দে হঠাৎ করে দেখবে যত পাহাড় পর্ব ধ্বংস হয়ে জমিনে মিশে মেঘ মালার মত আর একাকার হয়ে যাবে ভূমির সাথে তখন দৌড় দিয়ে ছুটে আসবে জিনেরা ভয়ে মানুষের তামাশা দেখতে মানুষরা কি করছে দেখি জিন অনেক ক্ষেত্রে ভয় পায় আমরা তো ওদেরকে দেখতে পাই না মানুষ ওর চাইতে কোন কোনো ক্ষেত্রে শক্তিশালী আবার কোন কোন ক্ষেত্রে এমন রয়েছে যে ক্ষেত্রে জিন আমাদের আর মানুষ দৌড় দি আসবে এদিক ওদিক মাঠে ঘাটে কোথাও যা আর কোনো কোনো দৃশ্য দেখে নাকি জিনের দিকে ওয়াক্তালাতে দাওয়াবো অত্যায় বল হুশ আর যত জীব রয়েছে আর পাখি রয়েছে বন্য পশু রয়েছে সব একাকার হয়ে যাবে বনের পশু বেরিয়ে লোকালয়ে চলে আসবে গ্রামে শহরে ঢুকে পড়বে বাঘ যদি কোন গ্রামে ঢুকে যায় বিপদের ভয় তাই না সমস্ত বন্য পশু বেরিয়ে গ্রামে শহরে অহুস হোসেনা ফেজা ওয়াই দল এসার উত্তেল আর এই ভয়াবহ অবস্থায় কি আর ওই দশ মাসের গর্ভবতী উঠনি মনে থাকবে সব ভুলে যাবে কোথায় কি আছে না আছে টাকা পয়সা ঘড়ি ধন সম জিনেরা দ্রুত সাগর দেখতে যাবে যে কি হলো গ্রামে যে শহরে তো অবস্থা দেখি সাগরের কি অবস্থা ফেজা হওয়া নারুন সাগর নেই সাগরের সমস্ত পানি আগুন দাও দাও করছে সাগরে বাকি আছে জমিন এবং সাত আসমান পর্যন্ত সবগুলি চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে ভেঙে চূর্ণ হয়ে যাবে আর তাদেরকে ধ্বংস করে সব মরে যাবে সব মরে ধ্বংস হয়ে যাবে রহবিন তুল্লাহ আলহ তা এই যে বর্ণনা করেছে অল্লা আলাম। হয়ে গেছে তাই না এখন দেখুন যখন প্রত্যেক মানুষকে তার সঙ্গীর সাথে মিলিত করা হবে এটা একটা অর্থ এবং এই অর্থ দিয়ে একটা তাস্সির হবে আরেকটা हन देह से आत्मा गुली शश शर की फिर आस उड़े जीवित তাহলে একটা দ্বিতীয় তফসির যেটা হলো সেটা কি হবে সশরীরে যার যার আত্মা ওই শরীরে এসে সেই ব্যক্তি ফিট হয়ে যাবে সেই ব্যক্তি তখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হবে সে দেখবে কি হচ্ছে बर सब उठते शुरू होता है हाशर मठे जी माम से प्रत्येक मानुष के तरफ नेतार डाक है আর একটা আলাদা দল উপদল তরিকা পথ মতের লোকদেরকে কি করে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে দলের সাথে জুড়ে দেওয়া হবে যেই যে আকিদা ধর্ম ছিল সেই দলের সাথে তাদেরকে মিলিত করা হবে ভবিষ্যৎবাণী করেছেন এই যতগুলি নিজ নিজ তরিকার লোকের কাছে যা জিয়া একশো ছাব্বিশ তরিকা সব নিজ নিজ তরিকার লোকদের সাথে এক হয়ে যাও যা তোমরা যারা মোহাম্মদার বিচার করতে সুবিধা হবে যে কে কেমন অপরাধী কে বেদাতির করে ইমান ভঙ্গ করে এত বড় বেদাত করেছে বড় বেদাৎ যে ইমান ভঙ্গ করে বড় শির করেছে আর কিছু লোক আছে ইমান ভঙ্গ হয়নি ওদেরকে চিহ্নিত করা যে তোমাদের আর যারা শোনার অনুসারী তারা আরেক দলের চিহ্নিত হবে এইভাবে হাসরের মাঠে সমস্ত জাতিকে ভিন্ন ভিন্ন ভাবে বিভক্ত করে দেওয়া হবে ওই জন্য আর যখন জীবন্ত জিজ্ঞাসা করা হবে জীবন্ত কোন মানুষকে পুঁতে দেওয়া মাটিতে এখান থেকে ওয়াদ বানাথা দিছে রয়েছে কারণ মেয়েদেরকে কন্যা সন্তান কি আরব জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর আরবরা লজ্জার ভয়ে আর দারিদ্রের ভয়ে আর দারিদ্র কাজ অভাব আর ইনকাম করে এনে দিবে না আজকাল অনেকে এইরকমই ভাবছেন যার ফলে মেয়ে সন্তান হলে আবর্ষণ করে দাও এরা ওই চোদ্দশ বছর আগের কাফেরদের অনুসারী ওদের দলে উঠবে জি হ্যাঁ দ্বারা আবর্ষণ করে জি দারিদ্রের ভয় বা মেয়ে সন্তান নেব না আমার তো খবর নিয়ে দেখেন অবাক হয়ে যাবেন কি চলছে কি চলছে জি হ্যাঁ যেখানে হয় ভিতরে গিয়ে যদি খবর নেন তাহলে অবাক হয়ে যাবে জি বেশ কিছু দেশ রয়েছে তার মধ্যে চীনের কথা শুনেছি সেখানে হ্যাঁ খুব আশঙ্কা করা হচ্ছে এত মেয়ে মারা হয়েছে আর এই প্রাইভেট মেডিকেল গুলিতে কি যে হচ্ছে ভিতরে খবর নিলে অবাক হয়ে যাবে জি মাঝে মাঝে এগুলি ফাঁস হয় আল্লাহ যেন হেদায় মানব জাতিকে জীবন্ত পুতে দেওয়া কেউ আদুন বলা ওখান থেকে মাউদা যখন জীবন্ত পুতে দেওয়া হয়েছে এমন কন্যা জিজ্ঞেস করবেন আল্লাহ ওকে জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন কতলা কোন পাপে কোন অপরাধে তোমাকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে অপরাধী কিসে মেয়েটা নাকি তো আল্লাহ ওকে কেন জিজ্ঞেস করবেন যে এটাও একটা বিচার করার তরিকা জানেন না জানেন না আপনার দুই ছেলে বা দুই ছেলে মেয়েতে তে ঝগড়া করেছে মারামারি করেছে আমরা ডেকে বিচার করি না করি না হ্যাঁ বা আপনি বস বসে এটাকে দেখবেন যে দুইজন লেবারে বা দুইজন কর্মচারীতে ঝগড়া বিবাদ মারামারি করেছে বিচার করে না করে না তো অনেক সময় যে অপরাধী ওকে জিজ্ঞেস করে না কারণ জানে যে অপরাধী কেন মার খালি রে বলে না কেন মার খালি রে কেন তোকে মারলো রে জিজ্ঞেস করে না জি হ্যাঁ আল্লাহর এই ভঙ্গিমাতে জিজ্ঞেস করবে ওই মাসুম নিঃশ্বাস করেনা শিশুকে তোমাকে কেন করা হয়েছে এই শিক্ষার যুগে সভ্যতার যুগে লোকেরা এই কাজ কেন করেছে আর যখন শিক্ষা সভ্যতা ছিল না তখন যাই যুগের কাফের মশ্রিকা কেন তোমাকে জিন্দাপুতি দিয়েছে বেআই যাবিনা কোথাল বলবি আল্লাহকে যে আল্লাহ তুমি বিচার কর আমি দুনিয়া আসতে চেয়েছিলাম আসতে দেয়নি আমি আমার রোজিনী আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেয়নি কাতালের বিচার করবেন যে ছেলে পেটে আসি দুনিয়া আসতে চায় আসতে দেয় দেয় অথবা দুনিয়ায় চলে আসছে তারপরে খেতে দিতে পারবো না হ্যাঁ তোর এত বোঝা বহন করতে পারবো না সুতরাং তোকে রাখবো না ইত্যাদি যেভাবে হোক না কেন এক কথা নষ্ট করে খনি সমান অপরাধ কথা বুঝতে পারছেন না মনে করবেন না যে একটা একবারে এত সন্ধ্যা চলাফেরা করছিল রকম মানুষকে খুন করলো সে খুনি আর ১২০ দিনের একটা শিশু যে এখন আকার ধারণ করতে যাচ্ছে হয়তো আধা কিলো ওজন হয়নি আর ওই বাচ্চা গর্ব নষ্ট করলো সে সমান অপরাধী এবং সমান তাকে দিয়ে দিতে হবে সমান তার শাস্তি রয়েছে তেসাস যদি হয়তো সমান তেসাচ হবে ও যখন জীবন্ত প্রথিত কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে ক্যামত হয়ে গেছে কেয়ামতের পরের এই ছয়টি অবস্থা বর্ণনা করা হচ্ছে ওয়েজা সহুফ নুসেরাত আর যখন আমল নামা বা কর্মলিপিগুলি উন্মুক্ত করে দা হবে খুলে দেওয়া হবে জি আমল নামা লুকাইতে ছিল আল্লাহ হাতে দিয়ে ডান হাতে কারো বাম হাতে খুলে দেওয়া হবে যা দুনিয়াতে করেছিল সব চোখে দেখতে পাবে রব কোন জুলুম করেনি যা করেছে তাই পেয়েছে একটু কম বেশি দেখবে না সব কিছু সেখানে হাজির পাবে ওয়েজ সামা ও কোশেতা তার যখন আকাশের আবরণ বা পর্দা সরিয়ে দেওয়া হবে এই শব্দটি এখনো ব্যবহার করা হবে এখনো এই শব্দটি আরবিতে বিভিন্ন ব্যবহার করা হয় এমনকি আপনাদের যে আপনার এই মোবাইল চার্জের কার্ড আছে না আজকাল আছে না ওতে ইংরেজির সাথে সাথে আরবি লিখা আছে তো যেখানে ওই নাম্বারটা আছে সেই নাম্বারের উপরে যে আবরণটা আছে কি করতে হবে সেটাকে যে সেটাকে মুছে ফেলতে হবে তারপরে নাম্বারটা পাবেন পাবেন না জি এই নাম্বারটা পাবেন ওখানে দেখবেন কাস্ট কাপ যেখানে বা কিছু লিখা আছে যে এটাকে কি করো সরিয়ে ফেলো সরাও জি ঘষে ফেলো তারপরে নাম্বার তুমি পাবে আর তারপরে এই পদক্ষেপ গুলি রয়েছে তোমার ব্যালেন্সটা চলে আসবে ওই রাস্তা তো আকাশের আবরণ কি করা হবে জি সরিয়ে ফেলা হবে উঠিয়ে ফেলা হবে জি কাস্ট বলা হয় আসলে আরবরা বলতো বকরি জবাই করার পরে বা উঠ জবাই করার পরে যে খাল চামড়া ছড়িয়ে নেওয়া হয় হ্যাঁ সে চামড়া ছড়ানো হয় এটাকে কি বলা হয় কাস্ট বলা হয় জি ঠিক ওই রকমই আকাশকে করা হবে ক্যামতের দিন করা হবে আকাশ ধ্বংস করা হয়েছে তারপরে আল্লাহুল আলমিন ক্যামতের যেদিন ক্যামতের দিন কায়ম করবেন সেই দিন আর সেই দিনের আকাশ সম্পর্কে বলা হয়েছে যে অফতিহাতি ফাঁকানা তো আকাশ বহু দরজা বিশিষ্ট হবে আনুজিলা ফেটে যাবে অনুসিলাল মায় সমস্ত ফেরিস্তাকে নামিয়ে দেওয়া হবে ফেরিস্তা সব হাসর মাঠে রেডি হয়ে ডিউটি করার জন্য হাজির হবেন আল্লাহ রব আল হাজির হবেন বিচার করার জন্য সেই দিন তো এই অবস্থাকে তুলে দেওয়া হয়েছে হাস মাঠের যেদিন ফেরেস আকাশ থেকে নেমে আসবে ওই দল জাহিম অসুর এই রাত আর যখন জাহান্নমকে প্রজ্বলিত করা হবে সাহার এই শাহর উসকিয়ে দেওয়া আগুন তো এমনি জ্বলছে দাও দাউ করে জ্বলছে আর আগুনকে উসকানোকে তস ইর বলা হয় মুর শুধু ইমানে দাবিদার জন্য নয় এই জন্য কোরআন কেন হয়েছে ওইদাতিল মুতাকিম প্রস্তুত করা হয়েছে জন্য। আল্লাহ ভিড়ুতের জন্য হইলো যখন এইরকমটা হবে তখন কি হবে যা যখন এইরকম হবে যখন এইরকম হবে যখন এই রকম হবে তখন কি হবে এই তখন জবাব এটাকে বলা হচ্ছে আরবিতে এটাকে কি বলে ইজা শর্ত মানে নিজে হাজির হওয়া আর আহদারা মানে হাজির করা কি উপস্থিত করেছে আল্লাহর সামনে কি নিয়ে হাজির হয়েছে তখন আলোকেরা বুঝতে পারবে যে আমি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছি না পাহাড় গুনার বোঝা কাঁদে নিয়েছে এখানে হাসর মাঠে যেদিন চূড়ান্ত ফসলাত না হয় ফালসমিল খুশ এখন আল্লাহর কয়েকটি বিষয়ের শপথ করছেন ফালাহ মানে তো আসলে না হয় তাই না তাহলে লায়ের যদি অর্থ করি তো আমি কসম করছি না দিক থেকে আর কোরআনে বিনা কাজে অতিরিক্ত নেই অলংকারের জন্য তো আরবি ভাষায় কসমের আগে কখনো কখনো লা তারা ব্যবহার করতেন লা ব্যবহার করতেন কিসের জন্য অলঙ্কারের জন্য আমরাও ভাষার অলংকারে এইরকম বেশ কিছু কথা শব্দ ব্যবহার করি না করি না আমরা কথা বলতে বলতে আমাদের অনেক আছে আর কি শুনেছেন অনেকের কাছ থেকে তা কিনা কোনো কোন এলাকা বলে কি না যেমন আয়সারদ আল্লাহ তারা বলছেন যে লাহেলাহে জি হ্যাঁ লাহে লাহ আল্লাহের আগে কিছু অনিচ্ছা কি তো কৌসম কাসামে লব শপথ এরকম করতেন তার মধ্যে আল্লাহ বলছেন মানে পেছনে চলে যাওয়া খানাসা মানে প্রত্যাবর্তন করা পেছনে চলে যাওয়া ছিল তারপরে পেছনে চলে গেল এই খানাসাতে ইন খানাসা ইন সা যখন বান্দি কি রাজগার করে তখন শায় আত্মগোপন করে নেবে মাথা টেনে নেই কচ্ছপের মত মাথা টেনে নেই লুকিয়ে যায় যে আমি শপথ করছি কিসের বেলখন এমন তারকার যা পেছনে চলে যায় ছেল এখন দেখতে পাওয়া যায় না তারকাগুলি রাত্রে ছিল রাতের দেখা যাচ্ছিল সকাল হলে যখন সূর্য উদয় হতে যাচ্ছে সবগুলি কি হয়ে গেল কারণে। যার ইয়া তোমার বহু আল আলজারি ছিল আসলে আল যেগুলি চলমান তাহলে তারকাগুলি চলমান আল্লাহ বলছেন আল কন্নাস আর যেগুলি আত্মগোপন করে যেগুলো গোপন হয়ে যায় যেগুলো লুকিয়ে যায় মুসলিম আর কন্যা তো শুভা আমি নবী কারিমী সাল্লা সাল্লাম এর পেছনে ভোরের সব ফজরের নামাজ পড়লাম সালাত আমার হোরে সাহাবি বলছেন আয়াতছেন তারপরে বলছেন যে আমি আলী রাজি আল্লাহ তালাকে বলতে শুনেছি তার এক ছাত্র বলছেন খালেদিন তারি গ্রহ নক্ষত্রসো নাহারে দিনে পেছনে সরে যায় তখন আর রাত্রে অনেকগুলি गोपन जा हो जा जा जाए लुकिए जाए कसम करोखे आड़ाल जाए क्या आस आशा शपथ करते आस आसा आस आसा, आस आसा मानिक আচ্ছা এই শব্দটি সম্পর্কে তার বলছেন যে এটি হচ্ছে বিপরীত জি ধর্মী অর্থবোধক শব্দ বিপরীত অর্থ বহন করে মানে শব্দ একটাই কিন্তু একটা ওর তার দুটো অর্থ রয়েছে একটা অর্থ আর অর্থের বিপরীত জি এরকম বেশ কিছু শব্দ আছে এটাও হয় এর উল্টাটাও হয় কয়েকটা অর্থ তো হয় কিন্তু একটা আরেকটার বিপরীত হয় না অনেক এরকম শব্দ রয়েছে কিন্তু কিছু শব্দ এমন আছে যে দুটা অর্থ তার আর একটা আরেকটার একেবারে বিপরীত এগুলোকে আরবিতে বলা হয় হরুফে আজদাদ বলা হয় হরুফে কি বলা হয় আজদাদ বহন দ্বিত মানে হচ্ছে বিপরীত জি একবারে বিপরীত অর্থ বহন করে তো আস আসা মানে আক বালাও হয় আর আস আসা মানে আদবরাও হয় এখন আকবালার মানে আগমন করা আর আস আশা মানে চলে যাওয়া আশা আর যাওয়া দুটো এটা হচ্ছে বিপরীত ধর্মী অর্থবোধক শব্দ আস আশা যেমন আরবিতে রাগে বা যদি ওখানে সেলা বাহার ফে যারের পার্থক্য আছে রাগে বা মানে আগ্রহ করা হয় আর রাগে বা মানে আগ্রহ না করা হয় মুখ ফিরিয়ে নেওয়া হয় বিমুখ হওয়া হয় আগ্রহী হওয়া বিমুখ হওয়া ফামান রাগেবা আন সন্ন্যী জি যে আমার সন্ন্যদ থেকে বিমুখ হইল মানে কি মুখ ফিরিয়ে নিল রাজেবা যখন আন আসলো তখন মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হইলো আর রাগে রাগেব তো জি যদি একটা যুবক পাত্রে দেখতে যায় আর দেখার পরে বলে যে রাগেব ফিকে তোমার ক্ষেত্রে আমি আগ্রহী যদিও সেখানে ফি আর আন লাগিয়ে পার্থক্য করতে তাহলে বিপরীত সব অর্থ বহন করছে কিন্তু এইখানে না ক্ষেত্র বিশেষ কখনো আসা আসা মানে আসা আর কখনো আসা আসা মানে চলে যাওয়া বিদায়ী হওয়া তো রাতের কসম আল্লাহ রবেন করেছেন এখানে দুই তফসিলকার করেছেন একদল বলছেন না এই রাত আগমন কে বোঝানো হয়েছে আর একটা বলছে রাত রাত যখন শেষ হয়ে যায় এই অবস্থার আল্লাহ কসম করেছেন যে যেমনটাকে ভালো মনে করেছেন ওয়াল্লা আমরা দুটো কি বল কারণ এইটাও হইতে পারে এটাও হইতে পারে এতে কোনো যায় আসে না আল্লাহ রবন এক কথায় রাতের বিশেষ একটা অবস্থার হয় সন্ধ্যাবেলার কসম করেছেন আর হলে রাত শেষ হতে যাচ্ছে ভোরবেলার কসম করেছেন যদি রাত আগমন করছে তাহলে সন্ধ্যা সন্ধ্যা রাতের কসম করেছেন আর না হলে ভোর রাতের শেষ রাতের কসম করেছেন হইতে হইতে পারে। রাতের শপথ ইজা আস আসা যখন সেটা আগমন করে ইজা আকবালা দ্বিতীয় অর্থ রাতের কসম করছি আল্লাহ বলছে ইজা আস আসা যখন সেটা বিদায় নেই রাত যখন বিদায় নাই শেষ হয়ে যায় নাফাস যারা বলছেন যে রাত আগমনের অর্থ নেব তারা বলছেন যে ভোরের আল্লাহ কসম করছেন তারপরে তো ভোরের কসম এই জন্য করছেন যে ভোরের পরে এখন দিন হয় আর রাতের কসম করছেন দিনের পরে এখন রাত হতে যাচ্ছে সেজন্য আসার অর্থ নেব আগমনের অর্থ নেব আর একদল বলছেন না না না চলে এবং ভোরের কসম করছি তানাফাসাব্দিক অর্থ হচ্ছে শাস নেওয়া তানা ফাঁসা মানে শাস নেওয়া জি এই জন্য হাদিস আছে যে তোমরা যখন কোনো পানীয় পান করবে তখন তাতে শ্বাস নিও না ফোস ফোস করে গ্লাসে কাছেন বাটিতে পানি খাচ্ছেন আর ওতে কি করছেন শ্বাস ছাড়ছেন এটা নিষেধ আছে এটা আপনার জন্য হ্যাঁ ক্ষতিকর স্বাস্থ্যের দিক থেকে যে হ্যাঁ মুখটা টেরে নিয়ে শ্বাস যদি ছাড়তে হয় আর ও পান করছেন আর শ্বাস ছাড়ছেন এটা গবাদি পশু করে পশু করে মানুষ করতে পারে না হ্যাঁ এটা পশুর স্বভাব গুরু কে খেতে দেখেছেন না সানি আমার বলি চাষ কি চারা খায় হ্যাঁ আপনার পানিতে ধরেন ঘাস টাস আপনার ওইটাকে খাই ফাঁস ফাঁস করছে বা পানি খাচ্ছে মহিষকে পানি খেয়ে দেখে ফোঁস ফাঁস করে পানিতে মুখ লাগিয়ে আছে ফস ফাঁস করে ছাড়ছে আর পানি পাকি পানি পাক্ক মানুষ এটা করবে না জি নিশ্চিত করে হার আসুরতে না ফসল আহ ফির এ নাই। বর্তনে পাত্রে শ্বাস নিতে নিষেধ করছে তা না ফাস তাহলে সকাল শ্বাস নেওয়া মানে কি হ্যাঁ শ্বাস নেওয়ার মতো করে এখন কি হচ্ছে রাতের অন্ধকারকে শ্বাস নিয়ে যেন দূর করছে শ্বাস নিলে মানুষ কি করে যে এখন দম এটকে যাচ্ছে সেটা দূর করে এখন রাত যেন শ্বাস নিয়ে কি করছে না এই সকাল ভোর শ্বাস নিয়ে রাতের অন্ধকার দূর করছে তাড়াচ্ছে আর দিনের আলো নিয়ে আসছে অশ্রুভেজাতফাস তো এমনি এইভাবে শপথ যখন আলোকিত হয় কসম করলেন কাসাম কসম করা উদ্দেশ্য এই বিষয়টিকে অকাট্য করে বর্ণনা করা ইন্সুল ইন করিম নিশ্চয়ই এই হচ্ছে সম্মানিত দূতের বার্তা বহিরের পক্ষ থেকে রসুল দূত রসুল্লা সালাম পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আর রসুলাম আমাদের জন্য রসুল আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য বুঝতে পেরেছেন দুই রসুলের মাঝে পার্থক্য কর যে এই সম্মানিত দূতিন মহাশক্তি ধর বড় শক্তিশালী মাকিন এবং আরশের মালিকের নিকট আরস ওয়ালা জিল মানে আর নিকট মানে মোতা আতা মানে আনুগত্য করা আর মতি মানে হচ্ছে আনুগত্যকারী আর মত মানে হচ্ছে যার আনুগত্য করা হয় ইসিম কি বুঝলেন যার আনুগত্য করা হয় সে হচ্ছে মান্যবর তাকে বাংলাতে কি বলি মান্যবর মানে জন্য মোতা ফের জগতের মধ্যে মান্যবর জিবুর আল ইসলামকে সমস্ত ফেরেস্তারা মানে মান্যবর তিনি ভালো কিনা মানে মানুষ তাই না তাহলে বোঝা হলো ফেরেস্তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানে অতপর তার সাম্মা হচ্ছে জার্ফ জি জার সেখানে মানে ফেরিস্তা জগতে তিনি মান্নবর আর আমিন বিশ্বস্ত ও জি আমিন মানে বিশ্বস্ত আমার সাহেব বলতে তাকে বোঝানো হয়েছে রসুর উল্লাহাম বোঝানো হয়েছে তোমাদের সঙ্গী যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি উন্মাদ মজনুন তিনি পাগল না তোমরা পাগল বলছে মৃত্যুক তোমরা নিশ্চয় দেখেছিলেন হু জিব্রাই দেখেছিলেন দেখেছিলেন বিল ও মবিন সুস্পষ্ট দিগন্ত রসুর সালামকে কয়বার দেখেছেন দুইবার দেখেছেন একবার মক্কায় দেখেছেন আর দেখেছেন নিশ্চয় মোহাম্মদ দেখেছেন কাছে মেরাজের সফরে দুইবার দেখেছে আসল চেহারাই আসল রূপে আর বাকি বহুবার সকাল সন্ধ্যা দিলে কয়েকবার করে দেখেছেন কিন্তু বিভিন্ন রূপে দেখেছেন ওহি এসছে অমাহিন এবং রানি যে সংবাদ সেগুলি কাহিনীর আকারে হোক আর আকি ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক আর মাসলা মাসাইল এবাদত বন্দী আখলা চরিত্র হালাল হারামের ক্ষেত্রে হোক এই সমস্ত ওহিগুলিকে এখানে গাইব বলা হয়েছে যে কোনো খবর হোক যে কোনো আকারে হোক হচ্ছে। এই মর্মে অভিযুক্ত নন একটি অর্থ মুহাম আর আর একটি অর্থ যেটা বেশি পুরুষ সেটা হচ্ছে তিনি কৃপণ নন বেবাকীল মানে হচ্ছে তিনি কৃপন নন তিনি নন অর্থাৎ সুল্লাহামের কাছে যা কিছু ওই করা হইতো যেইভাবে আল্লাহবার সাথে বলেছেন তোমরা কি সাক্ষী দিচ্ছ আমি তোমাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিয়েছি জি হ্যাঁ পৌঁছে দিয়েছেন যদি কিছু গোপন করতেন তাহলে রসুরাহ সাল সাল্লাম সম্পর্কে যে এইসব আয়াতগুলিতে দু একটা এমন আয়াত বুঝবেন যেখানে একটু মানুষের মানসম্মান নিয়ে একটু টানাটানি লাগে মানুষ প্রকাশ করে না লুকাবার চেষ্টা করে আমিও যদি দেখি যে আমার এখানে মানসম্মান কমবে তো আমি কি করবো মানিজ্যৎ বাঁচাবার চেষ্টা করবো এটা মানুষের স্বভাব ঠিক না যেখানে মানসম্মান বাড়বে প্রকাশ করার চেষ্টা মানসম্মান যেখানে কমবে ওইটাকে যথাসাধ্য চাপার চেষ্টা লুকাবার চেষ্টা করবেন কিন্তু সুহান এমন সৎ মানুষ যে পরে সুরা আপনাকে আমাকে যদি কোনো জায়গাতে মদির কোথায় একটু শাসন করে এসে বলবেন যে মোদি আজ ধমক খেয়েছি বকা খেয়েছি বলবেন লুকাবার চেষ্টা করবেন স্ত্রীর কাছে অনেক সময় বলবেন না যে বকা খেয়েছি বাণিজ্যতের ব্যাপার মনে মনে ছিল যে জৈনবকে যখন ছেড়ে দিছে জায়দিন হারেসা আর জায়দিন হারেসা কে ছিলেন হ্যাঁ পালক পুত্রু আরব জাহিল মুরখরা মনে করো যে পালক পুত্র মানে পুত্র হয়ে গেছে সুতরাং তার বউ মানে কথা বোঝা গেছে কিনা জি হ্যাঁ আল্লাহ নবীকে দিয়ে করাচ্ছে রসুল্লাহাম দেখতেও সুন্দরী ছিল যায় না মনে মনে আসছে বলছেন যাবে না আমি ছেড়ে দিতে চাই আমি তালাক দিতে চাই নবী সাহেব কি বলছিলেন তুমি তোমার স্ত্রীকে রাখো ছাড়িও না আর আল্লাহকে ভয় করো তুমিও ধৈর্য ধরো আল্লাহকে ভয় করো সে যদি বাড়াবাড়ি করো তুমি বাড়াবাড়ি করিও না তুমি আল্লাহকে ভয় করো কথা বুঝতে না রাখতে বলছেন কিন্তু মনে মনে হচ্ছে যে এ যে রাখতে চায় না রাখতে পারবে না তো যদি একান্ত নাই রাখে তো আমি বিয়ে করবো জি এ কথাটা কোথায় আছে এখানে আছে কে জানছেন আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না তোমার সাথে আমি বিয়ে পড়িয়ে ছাড়বো আসমানের উপরে কথা বুঝতে পারছেন না জি হ্যাঁ আল্লাহ আসমানের উপর থেকে বিয়ে পড়িয়ে দিলেন জি জয়া তারা ফখর করতেন গৌরব করতেন সতীনদের মাঝে তোমাদের বিয়ে দিয়েছে মানুষরা আর আমার বিয়ে দিয়েছেন মানুষের রব জিনী নাস উন্নাস নাস। ফোকাস হবে সমাজ সাত আসমানের উপরে জি আল্লাহ বলছেন যে তুমি মনে লুকিয়ে রাখছো আর তোমার মনে তো পছন্দ হয়েছে তুমি জানো যদি নাশ আল্লাহ আরো বলছেন তুমি মানুষকে ভয় করছো যে মানুষ সমালোচনা করবে বলবে যে পালক পুত্রের বউকে বিয়ে করে বিয়ে করে আল্লাহকে বেশি ভয় করা উচিত আল্লাহ বেশি হক রাখা যায় তাকে তুমি ভয় করবে এগুলো মানসম্মানের ব্যাপার কিনা তারপর আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন কোনো মানসম্মানের ব্যাপার নাই কিন্তু সেই রকম ইমান হইলে তো সেরকম ইমান হলে তো যে মানুষের অন্তরে আসতে পারে আমার আপনার অন্তরে আসতে পারে অনিষ্ময় করতে পারি না কিন্তু একটা মেয়ে দেখতে সুন্দর সুন্দরী লাগলো কারো মনটা চাই মেয়েটাকে বিয়ে করব। অনেক সময় পারেন অনেক সময় পারেন না ঠিক না একবার দেখবেন আপনি যথেষ্ট নবী করিম সাল্লাম কি ছিলেন না কিরপন ছিলেন না ওহির ক্ষেত্রে ক্ষেত্রে এইটা হচ্ছে ব্যাখ্যা সহিখ্যা বেরলবিদের তফসির শুনবেন মাজার পুজারীদের তফসির শুনবেন বেদাতিদের তফসির শুনবেন যারা বলে যে নবীল কি বলে তারা এই আয়াতি আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গাইব জানেন আছে না আল্লাহ বলছে নবী তুমি ঘোষণা করো আমি গাইব জানি না ওই আল্লাহর কাছে গাইবের চাবি আছে না স্পষ্ট মহকাম ছাড়ে আর এই মোতাসাব এই অপব্যাখ্যা কৃপণতা করতেন না মানে সব গাইব জানতেন কোথাতে কোথায় সব গাইব জানতেন আছে না গাইবের ক্ষেত্রে কৃপণতা করতেন না যা কিছু তাকে জানানো তো গাইব থেকে ওই যা আমার কাছে আছে সেটা খরচ করার ক্ষেত্রে দান খায়াতের ক্ষেত্রে কি করি না বখিলি করি না এবার বুঝেছেন জি হ্যাঁ তাহলে কত বড় ধোকাবাজ এরা আর কত বড় এরা তেহরিফকারী অর্থের হ্যাঁ বিকৃতি ঘটিয়েছে আসারদের মতো কিন্তু অর্থের তাহারিফ করেছে এরা অমা রাজিম আর এই কোরআনে কারি কোন বিতারিত শানের কথাও না জিন শাহতান কি করে পর কিছু শুনে আর কিছু তাতে সংযোজন করে একটা ঠিক হয় আর একশো মিথ্যা হয় আর এসে গণকদেরকে কে জ্যোতিষীদেরকে বলে এইরকম নয় যে কোরআন সুরক্ষিত হয়ে এসছে মানে কোথায় এদিক সেদিক যাচ্ছ আসো কোরআনের দিকে আসো আহির দিকে ইনহ আলমিন এ তো একমাত্র বিশ্ব জন্য উপদেশ কিন্তু শুনে রাখো তোমাদের সীমাহীন ক্ষমতা নাই এই ক্ষমতাটা আল্লাহর কাছে চাইতে হবে তোমাদের ইচ্ছাটাও সীমাহীন না তোমাদের ইচ্ছার উপরে মহান আল্লাহর ইচ্ছা কি করছে কাজ করছে সুতরাং আল্লাহর কাছ থেকে তৌফিক সুন্দর ভাবে চেয়ে নিতে হবে তোমরা আল্লাহ যদি চান এর মানে এই নয় যে আমরা কিছুই চাইতে পারি না বরং আমরা চাই কিন্তু আমাদের চাওয়াটা হচ্ছে সীমিত আর আল্লাহর চাওয়াটা হচ্ছে সীমাহীন ওয়াসীম বুঝতে পারছেন না দেখেন আমরা কি সেফটির সাথে সহি সালামত বাড়িয়ে যেতে চাই না রাস্তা রাস্তাঘাটে চলতে চাই না চাওয়া তো তো আমাদের ত্রুটি থাকে না তারপরে সেখানে আর আমার চাওয়া চলল না আল্লাহর চাওয়া হলো কেউ মারা গেল আহত হইলো কেউ শহীদ সালামত ফিরলো ও চেনা ও চেনা তাহলে বোঝা গেল যে আমরাও তো চাইছি বাঁচাবার চেষ্টা করলাম বাঁচার চেষ্টা করলাম নিজেকে অন্যকে কিন্তু আল্লাহর চাওয়া অন্য রকম ছিল সেটাই ঘটল। এমন একটা পর্যায়ে আছে সেখানে গিয়ে মানুষ কি হয়ে যায় হ্যাঁ অক্ষম হয়ে যায় সেখানে আর চলে না কিন্তু পাথরের মতো না যেখানে and divine only.